বন্দে গুরুপদনন্দ ভক্ত বিন্দম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিসহিত শ্রীনন্দনন্দন বন্দে আধিকোদ গোপীজন সহ বৃন্দন মনোহর বাঞ্ছাশ কৃপা সিন পতি পাবনেভাবেভ্য নতি বাংলায় গি কৃপা তন্দে পরমা বৃন্দ তুলে দেব পিয়া বৈ কেশবশিপদে দেবী স্বই নম নারায়ণ নমস্ত নর মনোরম দেবী সরস্বতী ব্যসী কৃষ্ণ কথোপদেশ গৌরীভ্রৈ প্রকশনে সদা গুভক্তিযুক্ত ভক্তি প্রমদা জগোদ্ ধ্যম সদা পিভবমীষ্ট দোহম তেথাসপদ শিব বিচিন্তাম শরণ ভীতাহ পনতভবীপ বন্দে মহাপুষতে চরিদ ত্যক্তজ সুপি রাজ্য লক্ষ্মি ধর্মীষ্ট বচসা জদগা দ মায়ামীগদৈত্য শতাব মহাপ চরপ পাল্লবনখ চন্দমুছা বিসুজিতদর্শি পৌরনাগর সসাগর সারমূর সারাধিকা মেয়ি কথা কৃ পাশ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রীদ্দ্বৈত গদাধর শিবাসি শ্রী গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীয়্বৈত গদাধর শিবসালী গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রে হজানুম্বিত ভুজৌ কনকু সংকেতনৈকিত কমলা বিশ্বাম্বরো দ্বিজ ভর যুগধর্ম পালো বন্দেগত প্রিয় কর করুণা বতর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম হরে সৌন্দর্য কামকটি সকলজম সমাল্লাধনে চন্দ্র কৌটির বাত্সল্যমাতৃকৌির ত্রিদশ বীট পী নাম কৌটির ঔদার্য সাম্ভীর আম্বী কৌটির সুধক্ষীরিক সিয়া সৌর পুণৈরস পদে দর্শিতাশর্য কোটি সৌন্দর্য কাম কটিহী সকল জন সম্লাধন চন্দ্র কৌটির বাতৃ কৌটির কৌটির্যসে সনয় রস পদে দর্শিত শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত জানিয়েছেন প্রাপঞ্চিক বুদ্ধি লইয়া অপ্রাকৃত বৈচিত্রে দোষারোপ করতে যাওয়া নির্বুদ্ধিতার লক্ষণ ছিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন প্রাপঞ্চিক বুদ্ধি লইয়া অপ্রাকৃত বৈচিত্রে দোষারোপ করতে যাওয়া নির্বুদ্ধিতার লক্ষণ প্রাকৃতিক বৈচিত্র্য কোনো দোষের কিছু নয় সেইগুলো সমস্ত কৃষ্ণ সেবার উপকরণ বুঝতে পারলে আর কোনো অসুবিধা হয় না প্রাকৃতিক যা কিছু বৈচিত্র্য সেগুলো যখন সবই গোবিন্দ সেবার কৃষ্ণ সেবার উপকরণ বোঝা যায় তখন আর কোনো ক্লেশ উপস্থিত হয় না তখন আর কোনো অসুবিধে হয় না ততক্ষণ পর্যন্ত জীব ক্লেশ ভোগ করতে থাকে যতক্ষণ পর্যন্ত তার জড় অভিনিবেশ থাকে কৃষ্ণেরতর বস্তু সংগ্রহ করার যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা থাকে কৃষ্ণের তর বস্তু সংগ্রহ করা বদ্ধজীবের একটা মূল ব্যাধি কৃষ্ণেরতর বস্তু কি না যেগুলোকে নিজের ভোগের কাজে লাগাবার জন্য ব্যস্ত কৃষ্ণ সেবায় যেটাকে লাগাতে পারবেন না সেটাকে বলে কৃষ্ণের তর বস্তু কৃষ্ণের কৃষ্ণের ইতর বস্তু বাস্তবিক পক্ষে জগতে যা কিছু আছে ভদ্রা ভদ্র সব মনোধর্ম এই ভালো এই মন্দ সব মনোধর্ম। বাস্তবিক পক্ষে সেই জ্ঞান জ্ঞানতত্ত্ব থেকেই এই ব্রহ্মাণ্ড এই অনন্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে সেখানে এটা ভালো এটা মন্দ এই যে বিচারগুলো উপস্থিত হয়েছে सेगलो अन्य कृष्ण भजन अभान कृष्ण भजने प्रतिष्ठित व्यक्तिगण जरा साधु आज समस्त अन जगत जुड़े गोविंद प्रभाव लक्ष्य कर सब कथा श्री चैतन्य देव निजे समस्त जो अप्राकृत विलस लीलाश कर सब प्रमाण रेखेन शची मार যখন দেখা গেছিল যে পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য নিমায় গিয়ে উচ্ছিষ্ট ভ্রাণ্ডের ওপর বসল সেখানে মহাপ্রসাদের ত্যাক্ত হাঁড়ি যেগুলো চৈতন্য ভাগবত বলছেন বৃন্দাব ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় সেখানে গিয়ে নিমায় বসে পড়ল নিমায় বসে পড়াতে সচিমা শচীমাতাকে আনতে গিয়ে দেখে এরকম অবস্থা তাকে উপদেশ করলেন তুমি গিয়ে স্নান করো তুমি এই নোংরা জায়গায় বসেছ তখন সেখানে বসে কিছু জ্ঞানযোগ উপদেশ দিয়েছিলেন নেমাই উপদেশ করেছিলেন এটা বিষ্ণেন বিষ্ণুর নৈবেদ্য রান্না হয়েছে একা একে অপবিত্র বললে তুমি সেই সব জায়গাগুলো বদ্ধ অবস্থায় এই সব বিচারগুলো উপলব্ধি হয় না এক পরহংস ব্যক্তি তিনি জুড়ে ভগবানের প্রভাব লক্ষ্য করেন এমনকি অত্যন্ত দুষ্ট ব্যক্তি তাকেও দেখে তার মধ্যে কোনো ক্রোধ উৎপন্ন হয় না এটা হলো পরমংশ ব্যক্তিগণের লক্ষণ কিন্তু যদি তিনি ছিল গৌর কিশোর দাস বাবাজী মহারাজের মতো অত্যন্ত করুণা করে আমাদেরকে কিছু কঠোর শাসন করেন সেটা আমাদের অহৌভাগ্য তা চুপ করে থাকারই কথা ছিল কেন সমস্ত জগৎকে সঙ্গে তিনি নন কোঅপারেশন মুভমেন্ট করেছেন জগতের সঙ্গে কোনো সম্বন্ধ নেই আর জগৎকে যদিও দেখেন কৃষ্ণ সম্বন্ধে দেখেন কিন্তু তথাপি সেখানে তিনি যে কঠোর বাক্য প্রয়োগ করছেন সেই বাক্যের মধ্যে কোনো হিংসা নাই সে বাক্যের মধ্যে রয়েছে অশেষ করুণা তাই জন্য তিনি সেই করুণা করে সেই কথাগুলো আমাদেরকে জানাচ্ছে। श्रीमद भागवजी महापुराण बोलिमान कालोचना कैक दिन अवशेष आने भगवान श्रीकृष्ण उद्धव के बोले एग्लो विस्तृत आलोचना कर बुद्धिमता बुद्धि मनीषा च मनीषे नम य सत्यम अन्तें नेह मर् अपनाती अमृतम ये तुम्हार बुद्धिमत्ता बला जख तुम्हें बोल श भगवान श्रीकृष्ण स्वयं उद्धव के बोल बुद्धिमानगण से ही बुद्धि बला है वास्तविक बुद्धि मनीषीगण से वस्तव मनीषा जेटाईम्र कह अन्य देह के लाभ कर मरणशील जगतर व्यक्तिगण তারা এই ক্ষণভঙ্গ শরীরকে ইন্সট্রুমেন্ট হিসাবে ব্যবহার করে খুব শীঘ্র সে অমৃতকে লাভ করে যাবে এসা বুদ্ধিমতাম বুদ্ধি মানে মনীষাচ মনীষিনম ইয়ৎসত্যম অনৃতে নেহ অনৃতে নেহ হ্যাঁ মর্তে না আপনতি অমৃতম তারা অমৃত লাভ করবে তারপরে আর মরণ বলে কোনো ভয় তাদের আর পীড়া দেবে না এটা হচ্ছে সবচেয়ে বাস্তবিক কথা বিভিন্ন খণ্ড খণ্ড সৌন্দর্য খণ্ড খণ্ড ভালোবাসা এগুলোর পেছনে বদ্ধজীব সব ছুটে মরছে ইত্যাদি আলোচনা করা হবে আজকে সায়ংকালে এবং আসছে কয়েকদিনে বিস্তৃত আলোচনা করা হবে ছিল সনাতন গোস্বাইকে লক্ষ্য করে যে সমস্ত অপ্রাকৃত শিক্ষা দান করেছেন সেগুলো জগৎবাসী अनंतकाल य आलोचना करा उचित आज के आलोचना कर लोक कल केरकार नहीं रखम नए अनकाल एगल सब आलोचना करा उचित जाते भगवत चरण के उन्मुखता आगवत् चरणे उन्मुखता आ चरमिमाण जतना भगवत चरणे परिपूर्ण इंद्रियों सकल विचरण कर मन समेत एकद्रिय बला है मन के মন এবং মানুষ কারণ বন্ধন মোক্ষয়ু এই মনি হচ্ছে তোমার বন্ধনের কারণ বা মোক্ষের কারণ হয়ে দাঁড়ায় এটা তোমাকে বেঁধে ফেলবে এরকমভাবে এই জড়ো জগতে তোমাকে চিরকালে জাপটে রেখে দেবে আমি একটা বিশাল বটবৃক্ষের যে শেকর বাকরের সঙ্গে তুলনা করে বলেছিলাম দিন আগে একটা বটবৃক্ষের উৎপত্তি যদি তুমি জানো তুমি অবাক হয়ে যাবে সেই বট একটা ছোট ফল ডুমুরের থেকেও ছোট সেখানে পাখি ঠুকরে ভোজন করেছে সেখান থেকে যে ছোট ছোট এই সামান্য সর্ষের থেকে অনেক ছোট সেই বীজগুলো সব ভেতরে রয়েছে তার একটা বীজ হয়তো এমন জায়গায় পড়েছে সেখান থেকে সব উপযুক্ত বাতাবরণ পেয়ে সেখান থেকে সমস্ত অঙ্কুরোদ্দম হয়েছে সেই চোখে দেখা যায় না সেই বট ফুলে বট বটের ফল তার বটের ফলে যে বীজ চোখে দেখা যায় না সেখান থেকে অন্তর অঙ্কুরোদ্গম হলো এবং অন্তরো অঙ্কুরোদ্দম হওয়ার পর সেখান থেকে বৃক্ষ হলো আজকে তুমি পাঁচ হাজার বছর পর বা পাঁচশো বছর হাজার বছর পর তুমি বৃক্ষটাকে দেখলে তুমি অবাক হয়ে যাচ্ছ কোথায় তা শুরু কোথায় তার শেষ কোথায় তা শেখর কিছুই বুঝতে পারছো না ঠিক সেই রকম সংসারী জীব স্ত্রী পুত্র পরিবার নিয়ে খুব সুখে স্বাচ্ছন্দে আনন্দে দিন যাপন করছে তারা বুঝতে পারছেন না তাদের স্নেহটা তাদের যে প্রীতিটা কোন জায়গায় অর্পিত হয়েছে তাতে তাদের সংসারিক আসক্তির যে সেকর বাকর এগুলো সব অনেক মহারাজ তলায় চলে যাচ্ছে যত সেকর আলগা থাকবে যেমন শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে রঘুনাথকে শ্রী চৈতন্য মহাপ্রু বলেছিলেন স্ত্রীর হইয়া ঘরে যাও না বাতুল ক্রমে ক্রমে পায় লোকে ভবসেন দুঃখুর এই উপদেশ করার সঙ্গে সঙ্গে অনাসক্ত হয়ে তুমি বিষয় বিষয় ভোগ করো এইসব উপদেশ করেছিলেন। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাযোগ্য বিষয়ভঞ্জ অনাসক্ত হইয়া এইসব কথাগুলো বলেছিলেন তার ফলে রবীন্দ্রনাথ দাস গোস্বাই তার বিষয়ের বিন্দুমাত্র কোনো গন্ধ নাই তার হৃদয়ে তথাপি কি করলেন প্রভুর আদেশে তিনি গিয়ে গৃহেতে থাকলেন আর বিষয়ের মতো তিনি আচরণ করতে পারেন বিষয়ের মতো বিষয়ের মতো বাস্তবিক তার হৃদয়ে আকর্ষণ নাই কিন্তু পিতা মাতা সবার কাছ থেকে যেন আকর্ষ যে তার যে বন্ধনটা যেটা শিথিল না হলে তিনি পালাতে পাচ্ছেন না সেই জন্য ওখানে গিয়ে এমনভাবে থাকলেন যে সবই বিষয়ের কর্ম করছেন কিন্তু অন্তরে নিষ্ঠা কর বা যে লোক ব্যবহার এই উপদেশ মহাপ্রভুর আচরণ করলেন করে শীঘ্রই সেই বন্ধন থেকে চলে গেলেন যখন নিত্যানন্দ ববুর কী পাব নিত্যানন্দ ববুর কী করোনা হলো করোনা হওয়ার সঙ্গে সঙ্গে সংসার বন্ধন তার সংসার বন্ধনই কোথায় নিত্য পার্শ্বদারা আমাদের প্রদর্শনের জন্য তারা সংসারে লীলা করেন ওরকম অন্য কিছু নয় এইভাবে দেখা যায় যদি সংসারিক ব্যক্তি সাংসারিক ব্যক্তি সংসার বাধ্য হয়ে করেন কিন্তু সেই সংসার যদি সেরকম নির্মলভাবে সেই কৃষ্ণের উদ্দেশ্য করে থাকেন তাহলে সেই সংসার তার বন্ধনের কারণ হবে না বরং আরও মঙ্গলের কারণ হবে সেই সংসার প্রচুর কৃষ্ণের সেবার কাজও লাগবে বিভিন্ন কৃষ্ণ সেবায় শিলা সচিদানন্দ ভক্তমেন ঠাকুরের জীবন দেখলে দেখা যায় যে পৃথিবীতে এ আদর্শ সুদূর্লভ শিল ঠাকুরের পূর্ব পরিবার চলে যাওয়াতে পরে আবার যে সন্তানগুলোকে রক্ষা করতে হবে তার নিজের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাজ সেখানে দেখা গেল কিভাবে তার এক সন্তান আদি সব কিছু রয়েছে সবাইকে তিনি ভক্তি ভাজন করেছেন ভক্তির পাত্রপাত্রী করেছেন আর নিজে অনর্গল অফিসে বসেও যদি এক বিন্দু সময় পেতেন সে সময়ের মধ্যে সর্বদাই সে রচনা করে যাচ্ছেন কবিতা এটা এটাও তা মুহূর্তকালও তার এক বিন্দু তিনি নষ্ট করেননি যেগুলো তিনি বিচার করবার জন্য সময়গুলো দিতেন তার মধ্যেও দেখা যেত কৃষ্ণ সেবা করতেন কি অদ্ভুত তার বিচার প্রণালী যখন তিনি চলে আসতেন তখন এসে এখানে অনেক চতুরা চাতুর্য করে কি করে ভজন করতেন তিনি কত সাংসারিক লোকদের বঞ্চনা করে যেন তার সময় নষ্ট না করে কি করতেন এসে সঙ্গে সঙ্গে সেখানে সবকিছু করে জলযোগ আদি করে সমস্ত কিছু করে দুধ করে এবার তিনি আটটা সাড়ে আটটার মধ্যে শুয়ে পড়তেন সবাই বললে এত তাড়াতাড়ি ঘুমে এত ঘুম সবাই ভাবলেন এ তিনি উঠে বললেন ঠিক এগারোটা বারোটার মধ্যে উঠে বললেন উঠে এবার কী করলেন সারারাত বসে বসে নাম করছেন জগতের লোক যখন ঘুমিয়ে থাকবে তখনই তোমাদের ভজনের সময় জগলের জগতের লোক যখন আনন্দে সুখ ভোগ করবে তখনই তোমাদের সেই সুখ ভোগের মধ্যে ব্যতিরিকভাবে দর্শন করতে হবে এই যে সুখ ভোগ করছে এটার মধ্যে কতটা কতটা বিপর্যয় আছে কতটা বিপদ আছে এগুলো যারা তত্ত্বজ্ঞানী উপলব্ধি করবেন যতক্ষণ পর্যন্ত তোমরা সংসারী জীবের স্ত্রী পুত্র নিয়ে যে সুখের সংসার তোমরা বাহ্যদৃষ্টিতে দেখছ ব্রহ্মচারী বা সন্ন্যাসী সেই সুখের প্রতি যদি তোমাদের যদি একটু লোভ এসে যায় তাহলে জেনে রেখো তোমাদের সর্বনাশ সেই জন্য সরস্বতী ঠাকুর জানিয়েছেন সংসারী ব্যক্তির যে স্ত্রী পুত্র নিয়ে মধুর মধুময় সংসার বলে তোমরা দেখছ তার ভেতরে বিষ আছে আর এটাকে তুমি যতক্ষণ বন্ধ আকর্ষণের বস্তু ভাববে ততক্ষণ তোমার বিপদ হবে তুমি ব্রহ্মচর্য সন্ন্যাস রক্ষা করতে পারবেন সেই জন্য সন্ন্যাসী বা ব্রহ্মচারী তাদের জন্য আদেশ দিয়েছেন সরস্বতী ঠাকুর যে আপনারা এই ক্ষণভঙ্গ দেহ নিয়ে যেহেতু ভগবান বৃহৎবত গ্রহণ করতে যাচ্ছেন অর্থাৎ ব্রহ্মচর্য বৃহৎবত বলা হয় সেটা গ্রহণ করতে যাচ্ছেন চরমে আপনারা সেই অন্ত আনন্দ পাবেন সেই অমৃত পাবেন তাই জন্য এই সংসারিক ব্যক্তি যে আপাত মনোরম সুখ এই সুখের মধ্যে আপনারা তত্ত্ববিচার করে সেখানের মধ্যে দেখবেন কি ধরনের বিপৎস বিপদ লুকিয়ে রয়েছে যদি এটা না করতে পারেন তাহলে এর প্রতি আকর্ষণ এলে তাহলে আপনাদের আর ব্রহ্মচর্য সন্ন্যাস কখনোই থাকবে না বাইরের যদি বেশ থাকে বাইরে সন্ন্যাস বেশ বাইরের ব্রহ্মচর্য বেশ এরা বাইরে থাকবে কিন্তু অন্তরের হৃদয়তে আর থাকবে না সেই জন্য অতি সাবধানে ব্রহ্মচর্য বা সন্ন্যাস পালন করতে হবে যেখানে আপনারা যাবেন ভিক্ষা করতে যেখানে যাবেন হরিকথা বলতে সেখানে সব জায়গায় আপনারা মায়েরা থাকবেন মায়েরাই ভিক্ষা দেন কিন্তু দর্শন যদি তোমার ঠিক করে নাও তাহলে সেক্ষেত্রে তোমার বিপদ থাকবে না সেই জন্য সরস্বতী ঠাকুর এই কথাই জানিয়েছেন যে প্রাপঞ্চিক বুদ্ধি লইয়া অপ্রাকৃত বৈচিত্র্যে দোষারোপ করতে যাওয়ার নির্বুদ্ধিতার লক্ষণ তোমার কাছে একটা ছুরি আছে সেটার দোষ নেই ছুরিটার মধ্যে ছুরিটাকে তুমি যদি ফল কাজে লাগিয়ে দাও কৃষ্ণের তাহলে তার সার্থকতা ওই ছুরি যদি কাউকে তুমি খুন করো গুন্ডার হাতে পরে তাহলে সেই ছুরির কোনো দোষ নেই বস্তুর মধ্যে কোনো দোষ থাকে না সেই জন্য স্ত্রী জাতি থাকবেন মায়েরা থাকবেন তাতে কোনো দোষের কিছু নেই তোমার দর্শন যদি ঠিক থাকে ভোগ্যবুদ্ধি না থাকে আর তাদেরও যদি ভোগ্য না থাকে ব্রহ্মচারী সন্ন্যাসীদের উপর তালে সেক্ষেত্রে আর কোনো বিপদের সম্ভাবনা থাকে না সেই জন্য জগৎকে ঠিক করতে যাওয়া তোমার অসম্ভব তুমি নিজেকে সংশোধন করো ভজন জীবনের যে অল্প কদিনের জীবন তাতে জগৎকে সংশোধন করতে গিয়ে তোমার যে সময় ওয়েস্টেজ হবে যে অপচয় হবে তা তো তুমি খেসারত হবে সেই জন্য অপরের দোষ দর্শন না করে বদ্ধজীবের স্বাভাবিক ধর্ম সে নিজের দোষ দর্শন করতে পারে না কেবল অপরের দোষই দেখে নিজের মধ্যে যে দোষগুলো আছে সেগুলো তার নজরে পড়ে না এটা বদ্ধজীবের প্রধান লক্ষণ আর তারা কি করেন যে অপরের দোষ দর্শন করেন এই জন্য সাধুগণ তাদের শিক্ষা দেন যে যত নিজের মধ্যে দোষ আছে সেগুলোকে আস্তে আস্তে সংশোধন করো সংশোধন হয়ে গেলে দেখবে আমি কথা কিঞ্চিত প্রখ্যাত দংসায় বিধি মহেন্দ্র কীটায় হ্যাঁ বিশ্বম্পূর্ণ সুখায়তে যৎ করুণা কটাক্ষ বৈভবতম তৌরমেব স্তম সেই গৌরকে আমি ধন্যবোধ করি আমি স্তপ করি সেই গৌর অমৃতময় সোনার গৌরাঙ্গকে যার কৃপাতে কি হবে বলছেন কৈবল্য নরকায়তে যে কই বলল নামক যে মুক্তি সেটা আমার নরক বোধ হবে কৈবল্য নামক যে মুক্তি কই বলল নরকায়তে ত্রিদশ পুর আকাশ পুষ্পায়তে আমাকে যদি ত্রিদশ মানে স্বর্গমত্ত পাতালের আধিপত্য দাও সেটা আমার কাছে বিষের মতো লাগবে তিদসপুর আকাশ পুষ্পায়তে আকাশ পুষ্প মনে হবে অবাস্তব মনে হবে এটা নিয়ে কি করব এই তো দুটো দিনের জীবন আমি স্বর্গমত্ত পাতালের আধিপত্য বিস্তার করে কি লাভ করব এই ধন দৌলত আমার কি সুখ দিতে পারবে পরিণামে সেই চিন্তা করবেন তিনি ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে আর দুর্দান্তেন্দ্রীয় কাল সর্প পটলে প্রখ্যাত রংশ্রায়তে যে সর্প তুমি কাছে গেলেই তোমাকে দংশন করে कारणे अकारणे किपुरे से जाने से ताकत मुख फाँक विषदंत्र चिमटा दिए ट्रेने खुले से से फेले से विषदंत्र फेले देव सेपटा के लिए अब खेला सप और किचू करते विषदंत्र उत्पाटन कर दुर्दान কালো সর্প পটেলে প্রখ্যাত দংশ্রায়তে তোমার ইন্দ্রিয়গুলো হলো সেই সর্পসদৃশ্য তোমাকে সর্বদা দংশন করছে কামের দংশন তুমি সহ্য করতে পারছ না বিভিন্ন ব্যবিচার করে ফেলছ সেই জন্য বলছেন সেখানে যে সেখানে কি হচ্ছেন বলছে এই যে তোমার সর্প সদৃশ্য সর্বদা তোমায় পীড়া দিচ্ছে সর্বদা তোমায় বিভিন্ন কষ্ট দিচ্ছে তোমাকে রজতম গুণেতে একেবারে জর্জরিত করছে সেখানে এই কথাই বলা হয়েছে তোমার এই দুর্দান্ত ইন্দ্রিয় যে আছেন সেটাকে সর্প পটলই বলা হচ্ছে হ্যাঁ এইগুলো কী হবে যেমন বিষদন্ত সাপের উৎপাটন করে দিলে যশ যত বিষদ সর্পই হোক আর তার কোনো কিছু করার থামে থাকে না সে সন্মুখে ঘুরবে এরকম তোমার গায়েতে আঘাত মারবে কিন্তু আর কিছু নেই ফোগলা হয়ে গেছে দাঁত বিষদন্ত নেই সব খুলে ফেলেছে সেগুলো সেরকম বলছেন সেই সাধুগুরু বৈষ্ণবের প্রাকৃত অমৃতময় হৈরিকতা শুনতে শুনতে তোমার যে সরপগটলি আছে ইন্দ্রিয়গণ সেগুলোকে তার যে বিষক্রিয়া বিষদন্ত এগুলোকে উৎপাটন করে ফেলো অর্থাৎ সেগুলোকে সমস্ত ক্রিস্ট সেবায় নিয়োজিত নিয়োজিত করে দাও দেখবে সেগুলো সব আবেশ হয়ে গেছে আনন্দে তোমার মনের মধ্যে এমন একটা আবেশ এসে যাবে তোমার ইন্দ্রিয়গণের আর কোনো আলাদা অস্তিত্ব থাকবে না অনেক সময় এগুলো হয় চায় না কিন্তু সে নোংরা কাজ করতে কিন্তু তাকে করায় এই প্রশ্নটাই করেছেন অর্জুন অর্জুন গীতাতে করেছেন তোমরা গীতার ভাষ্যটাও পরিষ্কারভাবে এখনো পর্যন্ত শুনলে না মরবার আমাদের সময় হয়ে গেল আমাদের গীতার যে অমৃতময় ভাষ্য তার মধ্যে কি মধুর ব্যাখ্যা আছে এক একটা দিক থেকে আলোচনা কেউ এগুলো শুনবারই সময় নেই কেই করবে আর কেইবা বা শুনবে সময় নেই আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি অন্য কাজে ব্যস্ত খাওয়া দাওয়ার মধ্যে অর্জুন কৃষ্ণকে বলেছেন অয় পাপন অনিচ্ছন্নিয়োজিত ইচ্ছা নাই অথচ কে তাকে জোর করে এরকম ধরনের বাজে কাজে নিয়োজিত করছে অনিচ্ছন্ন বল ঘাড় ধরে क्यााजे क्चे चाहसेना से ये कथा पूर्व संस्कार और तुम्हार इंद्रियगण के प्रभाव ए प्रभावना फल फल से तुम्हारा तुम्हें पाचना जितेंद्रिय होते तुम्हें भिकिरी कर दिखे परमार्थ रे तुम पकेटे पैसा आज पारमार्थिक रे तुम्हें फिकिरि किशने की नहीं तुम्हें जगत थे जा तुम्हारे क्यों सम्पत्ति आैतन्मपू जान आलोचना प्रसंगे যে ধন বিনা ব্যর্থ দরিদ্র দারিদ্র জীবন দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহ প্রেম ধন বিনা প্রেমী হচ্ছে সম্পত্তি জাগতিক প্রেম নয় অপ্রাগিত প্রেম আজকে বিকেল আলোচনা করা হবে প্রীতি ভালোবাসাটা উপনিষদ থেকে বিভিন্ন প্রমাণ দিয়ে ভাগবত থেকে সমস্ত সেই জন্য বলছেন এখানে যে অথ কেন প্রযুক্ত অয় পাঞ্চারতী পুরুষহা ए पुरुष गो अर्थात देहदारी जीव क्यों पापाचरण कर इच्छा नई अनिच्छन्न से बला दीप नियोजित क्यों बोरपूर्वकता नियोजित कर भगवान श्रीकृष्ण य उत्तर दीछे कम एस क्रोध एस रज गुण समव महान महापना बिधिम वैनम तुम्हार शत्रु तुम्हार भेतरे তোমার শত্রু তোমার ভেতরে রয়েছে বলছেন সেখানে যে কাম এস ক্রোধ এস রজগুণ সম রজগুণ থেকে যে উঠেছে উত্থাপিত হয়েছে কাম ক্রোধ লোভ মোহ এগুলো সব তোমার বৈরী শত্রু ইন্দ্রিয় বৈরীবর্গা আমি আলোচনা করেছিলাম কাল পরশু সেখানে বলছেন কালহ কলির বলিন ইন্দ্রিয় বৈরীবর্গা ভক্তিপথ ইহ কণ্ঠক রুদ্ধ হা হা ক আমি কী মাহাম করমি যদি না একদম কৃপাম করস যদি আজ চৈতন্য চন্দ্র কৃপা না করেন ভক্তিপথে কোটি কোটি কাঁটা রয়েছে সেই বুদ্ধিমান যে এই কাঁটাগুলোকে গুরু কৃপাতে বুঝে বুঝে কাটিয়ে কাটিয়ে চলতে পারবেন কাঁটাতে পা পরে গেলে বৃদ্ধ হবে আর যদি কাঁটা লাগদে লাগতে বিরক্ত হয়ে যাও তাহলে সংসারেতেই আসক্ত থাকবে পরমার্থরা যে জলাঞ্জ দেবে ও সন্ন্যাস দিয়ে কিছু নেই সন্ন্যাস ফেলে দেয় ফেলে দিয়ে বিবাহ করতে চলে যাবে এটি হবে কিছু সার পাবে না কখন পাবে না যখনই কোঠি কাঁটা ফুঁটছে সার বস্তু বুঝতে পারলে না কৃপা নিতে পারলে না যখনই কিপা থেকে বঞ্চিত হয়ে গেলে অপরাধ করলে বা কিপা পেলে না তখন তুমি সার বস্তু আর কিছু খুঁজে পাবে না তখন তোমার সংসারই সার পাওয়া যাবে অসার সংসার অসার সংসার খোলু দুঃখরূপী বিমো কহ হ্যাঁ সুত কস্য ধন কস্য স্নেহবান জলথে অনিশম দিন রাত জ্বালিয়ে মারছে আগুনে স্নেহতে তুমি পুত্র পরিবার আবরণ করেছ সেটা বলছেন অসার সংসার খোলু খোলু মানে নিশ্চিত মেব অসার এই সংসার অসার সংসার খোলু দুঃখরূপী বিমো কহ इमोहन कर तुम्हें दुख रूबी विमोह कह और सूतह कष धनमक कार्य के कार, कार धंदउलत मूर्खर मत समय नष्ट से तरह के कृष्टसेवार उपकरण हिसाब से लागू परलो जदिनी ना पारो निरासक्त भावे संसार थको भागवती जिसब कथा अत आलोचनार समय नहीं विस्तृत आलोचना समस्त বছরের বছর হওয়া উচিত সেই বলছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দরভাবে বলেছেন যে এই যে বোঝের আশ্রয় নিতে বলেছেন ব্রজধামের তোমরা লক্ষ্য করে দেখবে যখন তুমি জগতবাস আমার কথাটাতে তোমাদের অনেকের বিশ্বাস না হতে পারে বলছে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্দভাব তোমার বিশ্বাস না হতে পারে যদি বিশ্বাস না হয় নিয়ে জীবনে পরীক্ষা করে দেখতে পারো বা সাধুদের জীবন দিয়ে দেখতে পারো যে দেখবে যিনি জগৎবাসীর কাউর প্রতি কোনো বিদ্বেষ করেন না তার প্রতি যদি কেউ বিদ্বেষ করতে যায় মনে মনেও বিদ্বেষ করে তার সব্বনাশ হয়ে যায় লক্ষ্য করে দেখবে এগুলো যিনি জগৎবাসীকে কাউকে কোনোদিনই কোনো বিদ্বেষ করে না মহাশত্রু তাকেও তিনি শত্রু দেখেন না সে অবস্থায় কোনো ব্যক্তি যদি তার প্রতি শত্রুতা করতে যায় সে সমূহ পুড়ে মরবে আগুন যেমন এরম ঝলসে মারে এরা মায়াদেবী তাকে পুড়িয়ে মারবে তার প্রমাণ দেখো জড়ভরতী জড়ভারতজি জগতে কাউর সঙ্গে কোনো শত্রুতা করেন নাই এমনকি পিঁপড়েগুলো কেউ মারবেন না পা যেন না পারে দেখে দেখে পা ফেলছেন ওই জড় ভরতজিকে অকারণে নিয়ে গিয়ে হাঁড়ি কাটে দিল হাঁড়ি কাটে দেবীর কাছে ভদ্রকালী সামনে ভদ্রকালীর সামনে তাকে বলি দেওয়া হবে ভদ্রকালীর সামনে থেকে বলি দেওয়া হবে হাঁড়ি কাটে মাথা দিয়ে দিয়েছেন তখনও কিন্তু সে অবস্থায় তিনি উত্তেজিত হন নাই তখনও কিন্তু সে অবস্থায় প্রাণকৃচ্ছ অকৃচ্ছ অপস্থিত অপি তার প্রাণ চলে যাবে এবার এবার তাকে বলি দেবে তখনও তুমি এক্সাইটেড হচ্ছেন না উত্তেজিত হচ্ছেন চুপচাপ রয়েছে। যারেন একজন আছেন তিনি জগতের অনন্ত ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে পারেন আমাকেও রক্ষা করবেন তিনি কি করে রক্ষা করবেন এই তো ঢুকিয়ে দিয়েছে মাথা এবার তো দিল বলে দিক দেখি আমি কিরম দেয় তিনি নিজেকে বাঁচাবার চেষ্টা করেন নাই আর যে ভৃষলপতি তাকে হাঁড়ি কাঠে ঢুকিয়েছে তাকেও গালাগাল দেন নাই কিছুই করেন না জগতের কোন কিছু সব কৃষ্ণের ইচ্ছায় সংগঠিত হচ্ছে ভেবে জগতের সবাইকে বন্ধু তিনি মনে করেছেন সে অবস্থায় কি হল ভদ্রকালী সহ্য করতে পারলেন না সে মূর্তি থেকে ফেটে বেরলেন। সেই মূর্তি কুরুক্ষেত্রে আছে যাদের যারা দেখেছেন সৌভাগ্য তারা দেখেছেন কুরুক্ষেত্রে আছে সেই ভদ্রকালে এখন কালো এরকম লম্বা বিশাল সে ভদ্রকালীকে বিশাল প্রতি ছিল সেই মূর্তি থেকে মূর্তি থেকে কালী বেরিয়ে পড়ল এরকম তরস্বিনী এখানে পাপ হচ্ছে এখানে পড়ছে মধে মাতাল একেবারে আর খর্গ তেনৈব ওশি তার হাতে যে ওসিটা ছিল এর নিয়েছে খালি বলি দেওয়ার জন্য এর আমরা ধরে রেখেছি জড় ভরতকে সরষে তেল দিয়ে চান করিছে চকচকে করে এবং লাল টিপ মেরেছে মায়ের কাছে বলি দেবে আসে সে এখন এই খড়গেঁতে সিঁদুর লাগিয়ে এরকম করে এবার বলি দেবে দিল বলে সে অবস্থায় কি করলেন ভদ্রকালী কি করলেন মূর্তি থেকে ফেটে বেরলেন। ফেটে বেরিয়ে সেখানে কি করলেন তার সেই খাড়াকে তার হাতে কেড়ে নিলেন নিয়ে কি করলেন ভদ্র ভদ্রকালী কি করলেন এগুলোকে প্রথমে ওকে কাটলেন অহিরাবনকে যেমন কেটেছিলেন মহিরাবন অহিরাবন আছে মহিরাবনকে কেটেছিল হ্যাঁ হনুমানজি এ সমস্ত অনেক ব্যাপার রামায়ণে আছেন বলছে তা রাম আর লক্ষ্মণকে বলি দেবে তো তখন শিখিয়ে দিয়েছেন যে যে তোমরা বলবে যে আমরা রাজপুত্র আমরা দণ্ডবোধ জানি কিভাবে কীভাবে দণ্ডবোধ করতে শিখিনি কোনোদিন তো দেবীর কাজে যখন ডন্ডবদ করতে ও যখন দেখাবে তখন এবার তার এ নিয়ে যা করার করব। আমি রাম লক্ষণ বলছি আমরা রাজপুর তো কোনোদিন দণ্ডবোধ করিনি কিভাবে দণ্ডবোধে তো দেখিয়ে দিন কিভাবে করতে হয় সঙ্গ দন্ডবোধে দেখাচ্ছে এবার তাদেরই ও যখন দেখাচ্ছে মহিরাবানব তাকে দিলেন বলি এইভাবে অসুরগুলোকে এইভাবেই মারেন ভগবান ওরা যদি জানতো জর ব্যক্তিগুলো যে দেবী কি জন্য খাঁটা হাতে নিয়েছে ওরা যদি এই ব্যাপারটা জানতো তারা কখনো কালী পূজো করতো না ওরা জানে না তোরা তোরা যে মধ্যমাংশ আর খেয়ে যে মাতলামো গিয়ে ওই যে তোরা যে তোরা যে দেবী পুজো করছি তোদেরকেই গলা কাটবার জন্য দেবী খাঁড়াটা হাতে নিচ্ছে এটা যদি ওরা জানতো তত্ত্বটা হার্গিস ওরা দেবী পূজো করতো না ওরে বাপরে ওদেরই তো বলি দেওয়ার জন্য ধরেছে ওরা সেটা জানে না না জেনে পুজো করছে ধুমধাম মাতলামো করছে কত কিছু করছে ওই যে ওদের এই খবরটা জানে না তারা ওই জন্য মাইক লাগাবে বাইরে এই ছাগল কুকুর সব করাকে শোনাবে ভালো করে চারিদিকে জোরে মাইক লাগাবে কে আছে আসুক না সামনে শোনাবে মূর্খের মতো এরম করবে না সংকীর্তন যাক লোকের কাছে সেই জন্য সেখানে দেবী কি করলেন খাড়া নিয়ে নিলেন নিয়ে কী করলেন ওদেরকে সঙ্গে সঙ্গে ওকে আগে বলি দিলেন তারপর ওর দলের যে কজন আছে তাদেরকে সব বলি দিলেন দিয়ে কি করলেন से रक्त ए रखम गला कटे रक्त धरे अतिष्ट रक्त पान कर देवी लेखा भागवते मद बिल्हल हो गी देरी सुरा पान को लेकिन माताल जाए सरकम देवी और एक जैगा मुंडूगुलो नहीं कंदुकलीलया एक जैगा पे थे, थे लाथी मारिग जा डी नहीं लाथी मार्च मुंडू तादीक जाुटबल खेल कंदुक लीलते आ देखिए सब तोला কার্তিক মাসে আলোচনা হয়েছিল পঞ্চম স্কন্দে। তাহলে তাদেরই ওসে নিয়ে তাদেরকে তাহলে ভাগবতের শেষে মন্তব্য করা আছে জনভরতের ওই ওই যে অধ্যায় ওখানে এইভাবে মহাপুরুষদের বৈষ্ণবদের চরণে অপরাধ করলে সেই অপরাধ নিজের গায়ে ফলে ক্রাস্নে ন ফলফে লেখা আছে ভাগবত এই মন্তব্য করা আছে সিদ্ধান্ত যে কোনো গুরু বৈষ্ণবের বিরুদ্ধে যদি কেউ কিছু করতে যায় সেই তারই ওই অপরাধের ফলটা নিজের গায়ের ওপর পড়ে লেখা আছে সেই জন্য অপরে তোমার শত্রুতা করলো অতএব তোমাকে বা শত্রুতা করতে ব্যস্ত হয়ে পড়লে তুমি ওটা না করে তুমি শান্ত হয়ে ভগবানের অনুকম্পার উপর নজর রাখো গুরুবৈষ্ণবের কৃপার উপর নজর রাখো তাহলে দেখবে শীগ্রই সেই সমস্ত বিপদ সব চলে যাবে যেগুলোকে শত্রু বলে মনে করে অভিনিবেশ করে রেখেছ এর জন্য তোমার সমস্ত সময় চলে যাচ্ছে আয়ু হরণ হয়ে যাচ্ছে কাল তোমার আয়ু নিয়ে চলে যাচ্ছে তুমি সনাতন শিক্ষা বুঝবার চেষ্টা করো তাহলে নিজের স্বরূপ বুঝতে পারবে নিজের স্বরূপ বুঝবার বিভ্রান্তির জন্য নিজের স্বরূপ বোঝবার বিভ্রান্তির জন্য যত গণ্ডগোল যত বি উপস্থিত হয়েছে সেই জন্য বলছেন ভগবান বলছেন সেইরূপ বোঝাশ্রয় ঐশ্বর্য মাদুর্যময় দিব্য গুণগণ রত্নালয় আনের বৈভবসত্ত্বা কৃষ্ণদত্ত ভগবত্তা কৃষ্ণ সর্ব অংশে সর্বাশ্রয় এগুলো ব্যাখ্যা হয়ে গেছে কৃষ্ণ দেখি যতজন কইল নিমিষের নিন্দন নিমেষ পরে চোখের নিমেষ পরে কালকে বলা হয়েছিল গোপীকাগণ বলছেন বাস্তবিক পক্ষে কেউ সিদ্ধান্ত না করেন ব্রহ্মা ব্রহ্মা গোপিকাগণকে ব্রহ্মা সৃষ্টি করেছেন কেউ কেউ মনে করতে পারে গোপিকাগণকে ব্রহ্মা সৃষ্টি করে নাই গোপিকাগণ যেহেতু বৃন্দাবনটাই পৃথিবীর মধ্যে আছে তারা ওই জন্য ওদের ওইটি এটা দৈন্য করে বলছেন বাস্তবিক পক্ষে ব্রহ্মা তো সৃষ্টিকর্তা তাকে শুনিয়ে শুনিয়ে আফসোস করে বলছেন ব্রহ্মার ভালো বুদ্ধি নাই ব্রহ্মার বুদ্ধিটা ভালো নয় যদি বুদ্ধি ভালো থাকতো যদি মোর বল ধরে ইত্যাদি লেখা আছে এখানে বলছেন যে ব্রহ্মা কৃষ্ণ যারা দর্শন করবে তাদেরকে দুটো চোখ দিল কটি নেত্র নাহি দিল সবে দিল দুই তাহাতে নিমেশ দিল কৃষ্ণ কি দেখি বই কোটি কোটি নেত্র চাই কৃষ্ণকে দর্শন করবার জন্য তাতেও আশ মিটবে না রাধারানী বলেছেন না যেটা কালকে বলি তুণ্ডের চান্দবিনী ইত্যাদি বলেছিলাম তাণ্ডব নৃত্য শুরু করেছি কোটি জিহভা চাই কোটি কর্ণ চাই হ্যাঁ যাকে মুচুকুন্দ বল মুচুকুন্দ মুচুকুন্দ নাম শুনেছেন মুচুকুন্দে সব শুনে না সব অন্য কিছু কাজ নিয়ে ব্যস্ত মুচুকুন্দকে ভগবান শ্রীকৃষ্ণ যখন বর দিতে চাইছে মুচুকুন্দ বলছেন मधुपते भगवान तुम्हारे भक्तगण आज मुख दी जो अनगल अमृतमय कथा प्रवाहित है से कथा सुनवारा कोटिकर्ण दौ कर्ण बुदेभ्य स्पृहम हाँ ये कटिकर्ण चाय ये समय बर हमार बर जो आशीर्वाद बोलो ये बर दी बर चाओ तुम्हें বলে আমাকে কোটি কর্ণ দাও আমি ওই অমৃতভা যেসব সাধুরা ডুবে গিয়ে কেবল অমৃতময় সেই প্রাকৃতিক জগতের কথা বলেন সেই পিয়ুষ লহরী আমি ডোকে ডোকে পান করবো আমার খাওয়া দাওয়ার দরকার নেই এইভাবে পান করবার জন্য আমার দুটো কানে হচ্ছে না অদ্ভুত কর্ণ আমি আশা করছি ভগবান তুমি দয়া করো দাও এই অর্ভুদ কর্ণ দাও এইটি হচ্ছে ভগবত ভজনের রহস্য যার যত প্রাগত কথাতে যত লগণ এসছে মনোবৃত্তি সেই কথাতে প্রবিষ্ট হয়েছে তাকে মহাপ্রভু বলেছেন ভাগ্যবান কৃষ্ণ কোথায় রুচি তোমার তুমি মহাভাগ্যবান যার কৃষ্ণ কোথায় রুচি সেই মহাভাগ্যবান মহাপ্রভু কথা প্রদন্য মিশ্রকে বলেছিলেন নীলা চলেতে তাহলে কৃষ্ণ দেখব কিন্তু দুটো চোখ দিয়ে দেখা যায় না অগাধ অনন্ত সনাতন রূপ গোস্বামীকে বলেছিলেন হে রূপ গোস্বামীকে বলেছিলেন হে রূপ সোন কৃষ্ণোচ্চ অনন্ত অমৃত অমৃতের সাগর অনন্ত অমৃতের সাগর এই জগতের সাগর নয় অনন্ত অমৃতের সাগর আর এই অমৃতের সাগর থেকে এক বিন্দু চাকাইতে তোমার কহি কহি মানে এক বিন্দু চাকাবার জন্য তোমাকে বললাম সনাতন জিপটা হাঁ করো একটু একটু চেঁকে দেখো কেমন এই একবিন্দু আমাকে তোমার চাকালাম আমি কিছু বলতে পারলাম না অনন্ত সাগর কৃষ্ণ আনন্দের এগুলো তোমাদের বিশ্বাস হবে না এগুলো বিশ্বাস হবে না সেই জন্য সেখানে মহাপ্রভু ব্যাখ্যা করে যাচ্ছেন নিমেষকে নিন্দন করছেন বজে বোঝেন ব্রজে বিধি নিন্দে গোপীগণ গোপীগণ ব্রজেতে বিধির নিন্দা করছে বিধি সৃষ্টি জানে না বিধি যদি সৃষ্টি জানতো তাহলে কোটি কোটি নেত্য দিত কৃষ্ণ দর্শনের জন্য এই সব শ্লোক পড়ি মহাপ্রভু অর্থ করি সুখে মাধুর্য করে আস্বাদন হরিকথা তো সেটা যে হরিকথা ভগবান অপ্রাগেদের জগৎ থেকে কণ্ঠে এনে দেবেন সেই অমৃত লহরি আর যে কথা বলবার সঙ্গে সঙ্গে যেখানে যারা সেই অমৃত আস্বাদন করেছেন তারা মুশগুল হয়ে যাবেন আনন্দে যিনি বক্তা বলে মনে হচ্ছে তোমা তিনি বক্তা নয় তার কোনো বাহাদুরি নাই সেখান থেকে পিআইয়া প্রেম পিআইয়া প্রেম মত্ত করি মরে শুনো নিজ গান এক বাস্তব সাধু তিনি জানেন তিনি বক্তা নন তার মুখে বক্তা স্বয়ং গৌর রায় তাই জন্য তার কোন অভিমান উপস্থিত হয় না অপ্রাকৃত জগতে যা কিছু অমৃতময় লহরী ওপর থেকে আসছেন এসে জিউহার অগ্রেতে চলে নাম রূপে নাচে অনুক্ষণ এইগুলো সব श्रीलोत सच्चिदानंद भक्तिमेर ठाकुर कहे यही हरिकथा अमृत जरा श्रोवण करबें तक माताल देवे संसार भूलिए देबें ती तधिक नेशाग्रस्त हो पड़बेंट के वो हरिकथा वास्तव हरिकथा जगते ये सब आलोचना है जगत हरिकथा जो आलोचना है अर्थकरि द्रवीण पैसार बनीमय अनेक चा दिए तुम्हारे बरण करते हैं সেই সমস্ত জায়গায় বিষ্ঠা উত্থাপিত হয় সেখানে হরিকত হয় না কিন্তু সেখানেই ভিড় বেশি হয় যেখানে ছিল সচিদানন্দ ভক্তিম ঠাকুর সানন্দ সুকদেগুঞ্জে হরিকথা বলেন সেখানে তিনটে লোকও থাকে না দুটো লোক সানন্দ সুকদেগুঞ্জে সেই সময়তে জঙ্গল ছিল সানন্দ সুকতাগুঞ্জে তিনি ভজন করতেন রিটায়ারমেন্টের পর যা কিছু বকেয়া টাকা পেয়েছিলেন কিছু পেনশন সেগুলো দিয়ে ঠাকুর ওই ভজন কুটির হয়েছিল সেখানে তিনি বসে নিষ্কিঞ্চনভাবে ভজন করতেন আর সেইখানে তিনি সায়ং মানে বেলা তিনি চারটের সময় হরিকথা বলতেন সেই স্থানে নিচে হরিকথা বলতেন সেখানে শ্রবণ কর্তা শ্রবণ ছিল শ্রবণ করতেন কে কে কৃষ্ণদাস বাবাজি মহারাজ ছিলেন সেবক আর ছিল গৌর কিশোরদাস বাবাজি মহারাজ তার এই অপ্রাকৃত কথা শোবন করার জন্য সেখানে দুজন লোক থাকতেন আবারও একজন লোক থাকতো সূর্যকুণ্ডতে তাতে কিছু যা আছে না হরিকথা নিজের আনন্দের জন্য কত লোক শুনলো কত জায়গায় বাহাদুর পেলাম ওটা হরিকথা নয় হরিকথা কীর্তনকারী উনি নন উনি চামার যারা শুনছেন তারাও চামার আর যিনি বক্তা তিনিও চামার মনে হচ্ছে অনেক স্বাস্থ্যব্যস্টা তিনি অনেক ব্রাহ্মণ ঘরের কিন্তু চামার তিনি বাস্তবিক প্রমাণ করে দেয়া যায় তিনি চামার তার মুখ বন্ধ করে দেয়া যায় দুটো মিনিটও লাগে না বড়ো কথা বলতে পারবেন না সামনে এসে সেই জন্য বলছেন সুখে মহাপ্রভু এইসব আস্বাদন করছেন আর এখানে বলছেন মহাপুরুষ শেষে বলছে কালকে আমি আলোচনা করেছিলাম মাধুর্য এবং সৌন্দর্য আস্বাদন করতে গিয়ে ভাগবতের দুটো শ্লোক আলোচনা করছেন এক হচ্ছে গোপী গীতা থেকে একটা বলছেন আর ভাগবতের নবম নবম স্কন্ধে থেকে চব্বিশ অধ্যায় পঁয়ষট্টি নম্বর যশ্যাননম বলছেন যশ্যাননমর কুণ্ডল চারু কর্ণ ভ্রজদ কপ কপোলসুভগম সবিহা নিসবম নিপুরি শিবি পিবন্ত নার ন কুপি নিমেশ অটতি যদি কীটযুগাতে তা কুটিল কুন্তল কীটায়ী তাম অপশতম একমূর্ত চোখের পলক যদি তোমাকে না দেখি তাহলে আমরা পাগল হয়ে যাই অটতি যত ভবান তুমি এই কোমল চরণ নিয়ে যে চরণ আমাদের বক্ষে ধারণ করতে আমরা ভয় পাই যে আমাদের বক্ষ কঠিন আর সেই চরণ তুমি নাকি তুমি এই অত্যন্ত নিধাঘাতপ্ত এই যে গ্রীষ্মকালে এখানে তুমি এই গরমে গ্রীষ্মের সূর্যের প্রখর তাপে তুমি সেইখানে সেখানে যাচ্ছ তুমি সেই জঙ্গলে আমরা কি করে সহ্য করব। আমরা তোমাকে ভালোবাসি তোমার এই যন্ত্রণা আমি আমরা কল্পনা করলে আমরা অজ্ঞান হয়ে যাই এখানে আমরা বাঁচতে পারি না ভালোবাসা বুঝতে পেরেছো কাকে বলে গোপীকাগণের ভালোবাসা বোঝ তাহলে বলছেন অবান্ত পলক যে পড়ে তার থেকে অল্প কীঠি যুগায়তে তাম হ্যাঁ ফ্র্যাকশন অব সেকেন্ড ইট সিমস বিগ টাইম হ্যাঁ অল্প সময় যেটা এক পলকও নয় সেটাকে আমার মানে যুগ মনে হয়েছে যুগ যুগ যুগ মনে হচ্ছে মনে হচ্ছে শেষ হচ্ছে না এবার বুঝতে পারছে বিরহ যন্ত্রণা কাকে বলে জগতের লোক যে চাটনি খাচ্ছে সেই খেতে খেতে তারা বিরহ যন্ত্রণা উপভোগ করবে অত সজা অত সজা এত সস্তা জগতের লোক তো বলছে অত সস্তা তারা তো সস্তাই সাধন করছে ভেতরে কাম রয়েছে জর্জরিত এবার বসিয়ে দিচ্ছে ওই সাধু ভালো পাঠ করে মহারাজ আরে বাবা কত সুন্দর কথা বল গৌর কিশোর বাবা জুতো নিয়ে তারা করবেন বলে জুতো দিয়ে তারা করবে জগতের লোকে সর্বনাশ করছে ও নিজের সর্বনাশ করছে জগতের লোকে সর্বনাশ ও নিজের সর্বনাথ তো করেই রেখেছে ও তো গুরুকৃপা পায়নি বঞ্চিত হয়েছে কিছু শাস্ত্র মুখস্থ করেছে তার মেমরি ভালো আর জড় জগতের পড়াশোনা স্যার আমি করেনি করেছে যারা জড়জগতের বিশাল পড়াশোনা করেছে তাদের তো মাথা তো ভর্তি জ্ঞান সেই জড়জগতের আবার তারা এই অপ্রাকৃত জগতের জ্ঞান তারপর বুঝো তারা কৃষ্ণ সেবায় লাগিয়েছে তোমার মতো ছাগলামও করেনি তুমি ব্যবসা করতে বেশি ছো হারমোনিয়াম বাজিয়ে সব কটা শয়তান এগুলো সব সব কোনো গুরুচরণের কোনো কৃভাই পাননি গুরুচরণের কৃভা পেলে তখন অসভ্যতা বন্ধ হয়ে যায় তখন আর লঘু সেবায় রুচি হয় না লঘু সেবা ব্যস্ত গুরু সেবা নয় ওগুলো তার ভাগবত কথাটা লঘু সেবা তার ভাগবত কথাটা লঘু সেবা গুরু সেবা নয় সে যেখানেই বলুকছে শুনতে মনোরম মনে হবে কিন্তু তার নিজেরই মঙ্গল হবে না অপরে কি মঙ্গল করবে গৌরকিশোর বাবা হলে এগুলো সব বিচার করতে নেই এখন বিচার করার কেউ নেই সেই জন্য মহাপ্রভু এখানে বলছেন দেখো কাম গায় ত্রিমন্ত্ররূপ হয় কৃষ্ণের স্বরূপ বোঝা গেল কালকেও বলেছিলাম যে যে মন্ত্রগুলো তোমাকে দেয়া হয়েছে যেদিন সিদ্ধ গুরুর সিদ্ধগুরু যদি না হয় সে মন্ত্র তো তোমার বীর্যহীন সিদ্ধগুরু যদি না হয় তার মন্ত্র বীর্যহীন যে মন্ত্র তিনি নিজে সাধন করে সিদ্ধ করেননি সেই যদি কোটি লোককে দীক্ষা দেয় সে কটিরোকের কোনো মঙ্গল হবে না এই কথা বলবার জন্য আমাকে অনেকে আক্রমণ করবেন আমি জানি কিন্তু এই চি বাস্তব কথা তিনি যদি কোটি কোটি লোককে দীক্ষা দেন তাতে নিজেরও মঙ্গল হবে না তাদেরও মঙ্গল হবে কিন্তু এইভাবেই গুরুগিরি চলছে বর্তমানে শিষ্যের চরণে প্রতিষ্ঠার বিনিময়ে আত্মনিবেদন করে দেওয়া নিজেকে বিক্রি করে দেওয়া এটি বর্তমানের গুরুগিরি হয়ে দাঁড়িয়েছে বউপাদের এইটি অভিপ্রায় বলা সেই জন্য বলছেন গুরুগিরি করা আর শিষ্যগিরি করা দুটোই পার্থক্য আছে এই সেখানে বলছেন বদ্ধজীবের কাছ থেকে যদি কেউ মন্ত্র নিয়ে থাকে সে সে বিভিন্ন বেশে রয়েছে সন্ন্যাসীর বেশে থাকতে পারে আচার্যের বেশেও থাকতে পারে কিন্তু বদ্ধজীব যারা জানেন তারা চিনতে পারেন তাকে তিনি কিছু বলেন না চুপচাপ থাকে লড়াইলে দরকার কি সেই বদ্ধজীব যদি দীক্ষা দিতে থাকেন যেহেতু তার মন্ত্র তিনি গুরুদেবের থেকে পেয়েছেন নিজে সেই মন্ত্রকে জব করে নিজে সিদ্ধ করেন নাই মন্ত্র তার কাছে স্বরূপ প্রদর্শন করে নাই ওই মন্ত্র সে অপরকে দিচ্ছে সেটাকে বলে বিজ্ঞহীন মন্ত্র বীর্যহীন ব্যক্তির যেমন কোনো মতেই সংসার করা সম্ভব হয় না সংসার হবে না তার দ্বারা করতে চাইছে তার লোভ আছে সংসার হবে না সেরকম কোনো মতেই সে মন্ত্র তার ফলদায়ক হবে না যে পাবে তারও আবার এমন হতে পারে সিদ্ধগুরু তাকে মন্ত্র দিয়েছেন তার নিজের গাফলিয়তি অত্যাচারে দরুন সে মন্ত্রকে নিজের জীবনে ফলবতী করতে পারেন যেমন তুমি বীজগুলো নিয়ে এই পাথরের উপর ফেলে দিয়েছো ছ মাস আগে এখন আমাকে দোষারোপ আপনি তো বলছেন বিষ থেকে গাছ হয় মহারাজ অঙ্কুর হয় কই হলো না তো আরে মূর্খ তুই বিষটা ফেলেছি পাথরের উপর তা কি করে হবে তাহলে গুরুদেবের মন্ত্র যদি আমার মতো পাষাণ হৃদয়ের পাথরের ওপর পড়ে যায় সে মন্ত্র কি করে অঙ্কুরোদ্গম হবে অঙ্কুরোদ্গম হবে অঙ্কুরোদ্গম হতে গেলে বায়ু চাই জল চাই বাতাস চাই কত কিছু সেই জন্য সেখানে চৈতন্য চৈতন্য বলছেন শোবন কীর্তন জলে করে এসেছন মালি কি করবে বীজ পুতল আলো বাতাস সব দেখে নিল ঠিকঠাক আছে কি না এগুলো কী আলো সব মানে কি যদি বিচার করে বলা হয় অক্ষুণ এলঙ্কু খারাপ হয়েছে বাবারে বলে কি হ্যাঁ আলো এগুলো সব যে পরিবেশ মাটি সব তারপর জল সেজন করতে হবে সেই জল সেই জলটা কি জল শোবন কীর্তন জলে করে এসেছেন উপজিয়া লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণচরণ কৃষ্ণচরণ কল্প আরোহণ করে তবে তুমি প্রেম পাবে অত সস্তা নয় যারা জগতে সস্তা প্রেম বিতরণ করার জন্য বিভিন্ন ব্যবস্থা করেছেন সেই সব জায়গা থেকে তোমরা লোকদের এনে বলো মরে আপনাকে এখানে হরি কথা বলতে হবে তারা প্রাকৃত কামেতে ডুবে রয়েছেন তাদের ব্রহ্মচর্য নেই সেটা সন্ত গোষ্ঠী মহারাজ থাকলে পরে আমি খুব আনন্দ পেতাম কথা বলতেন যতদিন ইনি কথা বলেছেন আমার আনন্দ লাগতো সবা ছাল ছাড়িয়ে দিতেন তিনি একটা ব্রহ্মচারী এসছে সন্ন্যাস নেতাদের কাছে তাকে একবারে প্রায় জুতো খোলেন ঘরে রয়েছে জুতো নেই এই ভাগ্যি ভালো লাঠিটা নিয়েছেন তুই এখান থেকে যাবি কি বল তুই যাবি এখন এখন যাবি তোকে দেখলাম আর মরতে হবে দূর হাতই জানেন এত সুন্দর ব্যাখ্যা করবেন মানে জগতের লোক মোহিত জগতে কলকাতার বিভিন্ন জায়গায় সব লোক বইত ওনাকে স্যালুট দেয় কিন্তু সত্যক শ্রীমা সব জানেন এ কী ব্যবচার করে এরকম ব্যাখ্যা তোমরা কোনোদিন শোনো নি চৈতন্য চৈতন্য ব্যাখ্যা করবে সমস্ত জায়গায় মারা গেছে সে ব্যবচার করতে করতে মারা গেছে বেহালার একটা জায়গা থাকতো সমস্ত জায়গায় পাটে পা নিত সব নিত সব নারীরা তার সেবা এই যে আমাদের বর্তমানের ভজন কি করে ফল পাবে ফলটা পাচ্ছ না বলে যে চিৎকার করছো কি করে ফলটা পাবে যেভাবে যেরূপে রইলে নাম প্রেম উপজায় তাহার লক্ষণ শোনো সরব রামারয় এগুলো শুনেছ সাধুগুরু বৈষ্ণবের মুখে যদি শোনো তাহলে তোমার যদি বাস্তবিক শোবন হয় খালি এনে একার একটু মজা হবে লোকজন আজ ভালোই হবে এরকম শোবন নয় বাঁচবার জন্য শোবন ডুবে যাচ্ছি আমি মরে যাচ্ছি কাঁধে কাঁধে শোবন আমার সর্বনাশ হয়ে গেল আমার জীবনে সব সময় চলে কবে মরে যায় ঠিক নেই এই বুদ্ধি নিয়ে যদি শোবন করো তাহলে সেই শোভন তোমার ফলদায়িক হবে তা ওই শোবন করলে আর আমায় প্রশংসা করলে আমার প্রশংসা কিছু যা আসে না তোমাদের আমায় জুতোর মালাও দাও আর ফুলের মালাও দাও দুটোই একই দুটো পার্থক্য কিছু বুঝি না এই জন্য কাম গায়ত্রী মন্ত্ররূপ বোঝা গেলো কাম গায়ত্রী হচ্ছে মন্তরূপ কৃষ্ণের স্বরূপ যেটাকে তুমি মন্ত্র বলছ এটা কৃষ্ণের স্বরূপ এই মন্ত্র তোমার জব করতে করতে যখন সিদ্ধ হবে সেই মন্ত্র তোমার মধ্যে রূপ দেখাবে কৃষ্ণ নিজের রূপটা দেখাবে সেই সময় তার কাম গায়ত্রী মন্ত্ররূপ হয় কৃষ্ণের স্বরূপ সেটা হচ্ছে কৃষ্ণের স্বরূপ স্বার্ধ চব্বিশ অক্ষর তার হয় সাড়ে চব্বিশ অক্ষর সাড়ে চব্বিশ অক্ষর হয় তার এই সাড়ে চব্বিশ অক্ষর কীরকম সে অক্ষর চন্দ্র হয় এক একটা অক্ষর সব চন্দ্র এক একটা অক্ষর সব চন্দ্র কৃষ্ণ করি উদয় ত্রিজগৎ কইল কাম্যয় এই কামদেব অপ্রাগিত কামদেব জগৎকে কামময় করেছেন তার যে অপ্রাগিত কাম তার বিপরীত প্রতিফলন তার বিকৃত প্রতিফলন এই জগতে পড়েছে পরে সেখানে এবার তোমাদের মধ্যে যে ভালোবাসা হয় ওই ভালোবাসা ওটা বিকৃত ভালোবাসা এখানে প্রতিফলন ওখানে যে ভালোবাসা তার বিকৃত প্রতিফলন জগতে পড়েছে সেই এই জগতে সবাই ভালোবাসার জন্য দৌড়াচ্ছে এই ভালোবাসা আসল ভালোবাসা নয় এই ভালোবাসাটা প্রমাণ করেছে অপ্রাকৃতিক জগতে বাস্তবিক ভালোবাসা আছে সেই ভালোবাসা আছেই বলে এইখানে এই জগতে সব আমি তোমায় ভালোবাসো তুমি আমায় ভালোবাসো চলেবার এবার মরি দুজনে গোলায় দৌড়ি দিয়ে পংসাম স্ত্রেয়া মিথুন ভাব মেতমিতা মিথুনি ভাব মেতম তুমি আমি আমি ভাব এইটা তোমার কারাগারে বন্ধ হয়ে গেল এই তোমার জেলখানা ফেলে দিল বুঝতে পারলে না তুমি খুব খুব আনন্দে আছো তুমি এবার বলছেন কাম গায়ত্রী মন্তরূপ হাই কৃষ্ণেশ্বরূপ সার সার্ধ ২৪ অক্ষর তার সাড়ে চব্বিশ অক্ষর এবার মহাপ্রভু ব্যাখ্যা করবেন সে অক্ষর চন্দ্র হয় এক একটা অক্ষর চন্দ্র আর একটা আর্ধেক চন্দ্র আছে সেটা কোথায় কপালে হ্যাঁ সমস্ত বলছেন সার্ধ চব্বিশ অক্ষরতার হয় সে অক্ষর চন্দ্র হয় কৃষ্ণ করি উদয় ত্রিজগত কইল কাম্যয় ত্রিজগৎ কাম্যয় করার বানে কি কি বুঝলে তুমি ত্রিজগৎ কাম্যয় করল ত্রিজগত কাম্যয় করা মানে কি অপ্রাকৃতিক জগতের যে কাম আছে সেটা তো অপ্রাকৃত কামদেবের প্রতি আকর্ষিত হয়ে এবার তোমার চলে গেল ভগবত সে গেল আর ত্রিজগত কাম্যয় করা মানে ওই যে কামদেব আছে তার যে অপ্রাকৃত কাম তার যে বিপরীত প্রতিফলন পড়ল এই জগতে পারভার্টেড রিফ্ল্যাকশন অব দ্যাট ট্রান্সজেন্ডাল ওয়ার্ল্ড অপ্রাকৃতিক জগতের বিকৃত প্রতিফলন এটা তুমি এইটা কি তুমি ভালোবাসা বললে আকর্ষণ হচ্ছে তোমার এই প্রীতি এই ভালোবাসায় তাহলে কাম্যয় করেছে না এটা ঠিক দেবতাদের মধ্যে আকর্ষণ আছে কত আমরা দেখেছি ব্রহ্মা সবাইতে ব্রহ্মা বসে বসে সেখানে গান শুনছেন সেখানে এক এক কি হল এক গন্ধর্বের আকর্ষণ চলে এলো নর্তকির ব্রহ্মা বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে অভিশাপ দিল দো বুড়া পড়ে গেলেন বোঝে গেল কী বলো এইভাবে অনেক গন্ধর্বের পতন হয়েছে কত কিছু হয়েছে জানো না এই জন্য গুরুবৈষ্ণবের সামনে হৃদয় নির্মল নিয়ে প্রকাশ করবে যাবে তাদের কাছে হৃদয় নির্মল করবে তা যদি নির্মল করতে পারো তাহলে সমস্ত কিপাটা লাভ করবে নালে কৃপা করলেও ধরতে পারবে কৃপা করেছে তোমাকে এটা সত্য কথা কিন্তু নিতে পারো এটাও সত্য কথা সেই জন্য বলছেন সখী হে কৃষ্ণ মুখ দ্বিজরাজ রাজ আর কৃষ্ণমুখ কৃষ্ণবপু সিংহাসনে রাজ্য শাসনে করে সঙ্গে চন্দ্রের সমাজ বলছেন এই সব সাড়ে চব্বিশ অক্ষর এই যে এই যে বলা হলো কাম গায়ত্রীর মন্ত্র এই মন্ত্রের অর্থ বিশ্বনাথ চক্রবর্তী পাদ ভগবানের নিযোজন তিনি লীলা করেছিলেন এই মন্ত্রের যে অর্থ পরিষ্করভাবে তিনি সব কিছু জানবার চেষ্টাটা ছিল ভগবানের নিযোজন তিনি সাড়ে চব্বিশ অক্ষর কেন লিখলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি সাড়ে চব্বিশ অক্ষর ২৪টা ঠিক আছে সাড়ে ২৪ কি করে হলো এটা মেলাতে পারছিলেন না না পেরে তিনি চিন্তা করলেন ঠিক আছে তাহলে অপ্রাগিত কামদেব কামগায়ত্রী আমি যদি উপলব্ধি না করতে পারি তাহলে কামদেব আমার কাছে দর্শন দেবে না তাহলে আমার জীবন বৃথা হয়ে গেল আমার মরে যাই ভালো তিনি কী করলেন রাধাকুণ্ডে তীরেতে অন্নজল ত্যাগ করেতে ত্যাগ করে পড়ে রইলেন অন্নজল ত্যাক করে পরে রইলেন পরে থাকতে অন্ন জল ত্যাগ করে কতদিন রাধারাণী সহ্য করবেন রাধারানী এসে দেখছেন কৃষ্ণবল্লভ ওঠো ওঠো হরিবল্লভ ওঠো হরি তার নাম তোমার গুরুদেবের নাম ছিল কৃষ্ণবল্লভ এবং চলে এলো এটা হরি হরিবল্লভ ওঠো আমি বলে দিচ্ছি বর্ণা বর্ণা আগমত এই গ্রন্থেতে সাড়ে চব্বিশ অক্ষরের ব্যাখ্যাটা আছে এইটা আমার প্রিয় নর্ম সখী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কস্তুরি মঞ্জরী সে ভুল বলেনি সে ঠিক বলেছে তোমার বোঝার অসুবিধা তুমি উঠো তুমি অন্নজল গ্রহণ করো কোনো চিন্তা নেই সব স্বরূপ বুঝতে পারবে তখন বুঝলেন এবার উঠলেন হাসতে হাসতে রাধাকণ্ডী এ সমস্ত এ করে বন্দনা করে বা সবস্বরূপ তাহলে সারে চব্বিশ অক্ষর তার কাছে সব প্রকাশ হলো অর্থ এবার ভগবান শ্রীকৃষ্ণ সব ব্যাখ্যা করছেন এ কাম গায়ত্রী এ এইগুলো সমস্ত কৃষ্ণের হচ্ছে অপ্রাগিত শরীর কামদেব তার সব শরীরের সব অংশ এই মন্ত জপ করতে দেখা যাবে নখ থেকে ভগবানের চরণারবিন্দ নোখ থেকে নখ থেকে আরম্ভ করে আস্তে আস্তে উঠতে উঠতে সমস্ত নাভি সব থেকে মুখচন্দ্রী মা হাতে বংশীবাদন করছেন সব করে গণ্ড দিতে মস্তক এবং তার উপরে কুন্তল রাশি কুটিল কুন্তলম কুন্তল মানে হচ্ছে কেশ কেশ রাশি সব দেখতে পাবে যদি কিভাবে তা নাহলে কাজকলা সেই বলছেন মহাপ্রভু বলছেন চন্দ্রের সমাজ বসেছে চন্দ্রের যেন হাট বসেছে কৃষ্ণের শরীরে কিরকম বলছে কি ভগবান চৈতন্যদেব বলছেন তিনি কৃষ্ণবস্তু তিনি বলছেন দুই গন্ড সুচিকণ এ গাল এ গণ্ড সূচিকণ এর মধ্যে অপরের যে ছবি অপর কোনো যে ছবিটা গালের মধ্যে উঠে পড়ে এত চকচকে এত চকচকে ভগবানের বলছে দুই গন্ড সূচিকন যিনি মণি জিনি মণি সুদর্পণ মনিকে হারিয়ে দেবে এত চকচকে তোমার এটা বিশ্বাস হবে মানুষের গাল আর কত চকচকে হয় কিন্তু এখানে ব্যাখ্যা করেছেন এখানে বলছেন যে কৃষ্ণের যে গন্ড দুটো গণ্ড এটা যে যিনি মণি সুদর্পণ मणि आ मणि के पर्यत पर करणि एवं सत् दर्पण सुंदर दर्पण से दर्पण के परस्त करके सवार प्रतिफलन कृष्ण बपू सिंहसने बशिर राज्य शासने कर संगे चंद्र समाज य चंद्र समाज बोलते गए बोलते हैं दोटी गंड हे सूचीक जिनी मणि सुधीरपण से ही चंद्र पूर्ण चंद्र जानी এদের পূর্ণচন্দ্র ললাটে অষ্টমী বিন্দু তাহে চন্দন বিন্দু সেহ এক পূর্ণ চন্দ্রমাণী সেটাও চন্দন সেটাও চন্দ্রমা করের যে হাতে যে দশটা নখ তার মধ্যে চন্দ্রমা উঠেছে ঝলঝল করে উঠছে আলো ঠিকরে ঠিকড়ে বেরোচ্ছে জ্যোতি বেরোচ্ছে ভগবানের যে নখরা বিন্দু রয়েছে এরকম বংশী বাজাচ্ছেন তার মধ্যে থেকে तुम्हारे ज्योति बोच्चे एर मन हे पाँचटा आंगुले पाँचटा नखे ज्योति चंद्रमा उठे फुल मन हंद्रमा उठे और पायर जे नख रही पदनखगण हाँ और तले करेंतन नीचे तेरतन कर मुखे बजाच तले नर्तन करूपुरे ध्वनि जर गानूपुर ध्वनिटे जा गान তাহলে পায়ের নখরা বিন্দু পাঁচ আর হাতের নখরা বিন্দু দশটা কত হল হ্যাঁ কুড়িটা গন্ডোদ্দ্বয় দুটো কত হলো বাইশটা এখানে ভাল বিন্দু ভালে যে চন্দ্র বিন্দু পূর্ণ চন্দ্র সেটাকেও বলেছেন তেইশটা হলো হ্যাঁ এইভাবে নাচে মকরকুণ্ডল বলছে নুপুরের ধনী যার গান নাচে মকরকুণ্ডল নেত্র কমল। और विलशी राजा सतत ना चाय आखचंद्रिमा आखीचंद्रिमा चोख से दर्शन कर पूर्ण चंद्र बोल भ्रूधेनु नेत्र बोल धनुर्गुण दई कान हम लक्ष्य विद्वेत नारीमन लक्ष्य विद्वेत भ्रूधनु नेत्र धनुर गुण दू कान नारी मन लक्ष्य बृद्धे तभिन्न य चाँदर हाट बसे बुझते भ्रूधनुजे भ्रूटा के नर्तन करत बड़ा कम बान जार दिखे तक हो गा संसार हम तरह आकर्षण हो जाए धनुर गुण धनुर गुण जमन जिन ये टाने और नारी मन लक्ष्य विद्ये तीम कैन नारीमन बोचनेप्रागृत कमदेव पुरुष जीतु नारी मन आगे विध करवे अर्थात जरा गोपी भाव लाभ कर बस बोझा गया कि वास्तविक पक्षे जरा पुरुष रूप धारण कर रही जरा स्त्री जा रा जाछ आज जगते सब ही क्योंकि भगवान प्रकृति हाँ भगवान की भगवान ये शर এটা প্রকৃতির আর আত্মা যেটা যে সেটা কি ভগবানের ততঃস্থা শক্তি তাহলে শক্তি হলে তো তুমি তুমি তো পুরুষ অভিমান করছো ভোক্তা পুরুষ অভিমান না কি ভোক্তা অভিমান বাস্তবিক পক্ষে তুমি তো ভক্তা নও আমি বিকেলে যদি সময় পাই একটু আলোচনা করব। এইটা যদি জীবনে বুঝে যাও দৃশ্য এবং দ্রষ্টা এই অভিমান থেকে যদি ছুটি পাও তাহলে তোমার হয়ে গেল চরম মঙ্গল এগুলো নিয়ে প্রহুপাত অত্যন্ত গম্ভীর দাস এ বিরাট বিরাট লোকরাও অনুভব করতে পারত না বহুপাদের এইসব গম্ভীর বিচারগুলোই আমাদের আলোচনা করা দরকার ওই জন্য আমি দুঃখ পাই কেন নিজের কোনো বিচার যেন কেউ না বলে অপ্রাগিত প্রভুপাদের বিচারগুলোই বলা উচিত এইভাবে দেখা গেল যে নারী মন লক্ষ্য আগে লক্ষ্য বল তাদের মধ্যে চলে গেল ওরা আকর্ষিত হবে তাড়াতাড়ি এই চাঁদের বড় হাট পসারি চাঁদের হাট বিনামূল্যে বিলায় নিজামৃত বিনামূল্যে কৃষ্ণ নিজের অমৃত বিতরণ করছেন আর কাহারে অধরা আপ্যায়িত সব লোক করে আপ্যায়ন করছেন আপ্যায়িত করছেন সবাইকে বিপুল বিপুলায়ত অরুণ হ্যাঁ মদন মদ ঘূর্ণন মন্ত্রী যা দুই নয়ন লাবণ্য কেলি সদন জলনেত্র রসায়ন সুখময় গোবিন্দ কি বললাম এইভাবে ভগবানের রূপের বর্ণনা করছেন অপূর্বভাবে আশ্চর্য সেই সমস্ত কথা ক্রিস্টের সর্ব অঙ্গের বর্ণনা আস্তে আস্তে করছেন কান গায়ত্রী সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ সমস্ত বর্ণনা করে ভগবানের যে সমস্ত শরীরের কি মধুরীমা লহরি চলছে অমৃতময় সেটা ভগবান আগে বর্ণনা করছেন জননেত্র রসায়ন সুখময় গোবিন্দবদন আর সমস্ত জনগণ যত জগৎ আছে তাকে আকর্ষণ করতে পারেন তার এই রূপ লাবন্য কেলি সদন জননেত্র রসায়ন সুখময় গোবিন্দবদন গোবিন্দবদনের উপরে আর কিছু নেই এই আলোচনা সমস্ত সনাতন গোসাইয়ের কাছে যে শিক্ষা দিয়েছিলেন সেগুলো আমাদের যদি আলোচনার বিষয় তাহলে শীঘ্রই ভগবৎ ভোজনের অনেক কিছুই উপলব্ধি হয়ে যাবে বাঞ্ছা কল্প দূর বসে বাসিন্দু ব্যবচুপতি তান পাবন ভ্য বৈষ্ণব ভ্য নম নম